আমাদেরকে ঠান্ডা রাত্রিতে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার যে সুযোগ করে দিয়েছে সেজন্য আমরা আল্লাহর বারগাহে জানায় সতর্কটি সুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে ধারাবাহিক ভাবে পরবর্তীতে উমার ফারুক রাজিয়াল আনহুর যুগে হজরত উসমান আলী রাজিয়াল্লাহাল আনহুম এবং পরবর্তী সকল সাহাবা এবং তাবিদের যুগে সমস্যার সমাধানের যে নীতিমালা অনুসরণীয় তাঁদের ছিল সেটা ছিল এই যে কোরআন হাদিসের আলোকেই সবকিছুর সমাধান দেওয়া কোরআন হাদিসে যদি স্পষ্ট না থাকে তাহলে ইজমা ইজমাতেও যদি না থাকে তাহলে ইজতেহার করে কোরআন হাদিসকে গবেষণা করে তার সমাধান দেওয়ার নীতি প্রচলিত ছিল কোরআনে আছে তারপরেও ইজতেহার না শূন্যতে আছে তারপরেও গবেষণা না ইজমা হয়েছে তারপরেও একজন গবেষণা করে কিছু বলবেন না এটা আমরা ধারাবাহিকভাবে আলোচনার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে এখন আমরা আজকে শুরু করব ইমামদের মাধ্যমে মহামতি চারজন ইমাম প্রসিদ্ধ যারা লাভ করেছিলেন তাদের মধ্য থেকে আমরা প্রথম ইমাম ইমাম আবু হানিফা রাহিমা ইমাম আজাম ইমা আবহানী ফর রাহিমাল্লাহ থেকে আমরা শুরু করি অবশ্যই আগে আমাদের ইমাম আবহানী ফ রহমাতুল্লাহ আলাইয়ের জীবনী আলোচনা হয়ে গেছে এবং ইমাম আফানি ফর রহমাতুল্লাহ আলাই বিপক্ষে যে ঝড় উঠেছিল কেন এবং কিভাবে সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে আজকে আমাদের আলোচনার বিষয় হবে মোহাম্মদ ইমা আবহানী ফার রহমাতুল্লাহ আলাই বনাম সমস্যার সমাধানের নীতিমালা যে কোনো সমস্যা বা কোনো ফাঁকুয়া বা কোনো কথা বলতে হলে কিভাবে বলতে হবে আজকে আমাদের ইমাম ইমাম আবহানি নীতিমালা কি ছিল এটা আমরা আজকে জানবো সম্ভবত আজকে সম্ভব হবে না শেষ করা পরবর্তী হয়তো আবার এক সপ্তাহ আমাদের এ বিষয়ে আলোচনা করতে হবে তার আগে পঞ্চম খরিফা উমার উব না আব্দুল আজিজ রাহিমা তিনি একটা ভাষণ দান করেছিলেন সেই ভাষণটা আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি তো এই ভাষণ থেকে আমরা কি বুঝছি সেটা আমরা এখানে আলোচনা করব তিনি ভাষণ দিয়েছিলেন ইয়া বাদা নী কুম নানব মন্ডলী জনসমাজ মানব সমাজ তোমরা শুনে রাখো আল্লাহ রব্বুল আরামিন তোমাদের নবীর পরে আর কোন নাবি প্রেরণ করবেন না এর মানে তিনি খাতমুল বিয়া তারপরে কোন নবী আসবেন না এবং আল্লাহ নিত হয়েছে এবং আল্লাহ নবীও বলেছেন সাল্লা যদি কেউ নবী হওয়ার থাকত তাহলে নবী কিন্তু আমি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী আসবেন না তাহলে হে মানুষ সমাজ তোমরা শুনে রাখো যে তোমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না ওলাম আর নবীর প্রতি করেছিলেন আল্লাহ কোরআন এরপর আর কোন মাধ্যমে যা হালাল করেছেন তাই কেমন পর্যন্ত হালাল থাকবে ওইটার হারাম হবে না ওটার হারাম হওয়ার কোন উপকার নেই আর যা আল্লাহ রবিন তার নবীর হারাম করিয়েছেন সেটা কেমন পর্যন্তই হারাম থাকবে সেটা আর হালাল নতুন করে হবে না আলা আমি কিন্তু ফাইসলা করি না আমার পক্ষ থেকে আমি যা কিছু ফাইসলা করে দেব বিচার ফাইসালা করে দেব না আমি রচনাকারী না আমি বিধান রচনাকারী না বরং আমি বিধানকে বাস্তবায়নকারী আমি নতুন করে রচনা করে বলব এটা করো ওটা করো না বরং আমি বাস্তবায়নকারী কারণ কোরআন সুন্দর যার মধ্যে আছে এটাকে শুধু বাস্তবায়ন করবো এটাই আমার দায়িত্ব আমি একজন খালিফা হিসেবে অলাস্তবে মুক্ত আমি নতুন করে আবিষ্কার না আমি নতুন করে সংযোজন করব দিনের মধ্যে কিছু এটা করো এটা করো এটাও আমি বাড়াবাড়ি আমার পক্ষ থেকে কিছু নতুন করে ধর্মের সংযোজন করার কোন অধিকার নেই আমি অনুসরণকারী ওলা কিন্তাবে আমি অনুসরণকারী কোরআন হারিসের অনুসরণকারী ওলা কুম এবং এ কথাও তোমরা জেনে রাখো যে আমি অমারুব নাজির তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিও না আমি সারা মুসলিম জাতির এক দায়িত্ব খালিফাতের দায়িত্ব খেলাফাতের দায়িত্ব নিয়েছি আমার ঘাড়ে স্কন্ধের ভারটা কিন্তু অনেক বড় তোমাদের দায়িত্ব ভারের চাইতে আলা وانه ليس لاحد من خلق الله ان يطاع في معصيه الله ساختمان আর ও জেনে রাখো যে আল্লাহর কোনো مخلوক কোনো সৃষ্টি এমন নেই যে আল্লাহর নাফরমানি করে لا طاعه لمخلوقين بمعصيه الخالق আল্লাহর রাসূলের হাদিস এটা হাদিস এর মানে নয় কার কথা মানা যাবে না যেখানে আল্লাহর নাফর মানি আছে সেখানে যেই হোক না কেন তার কথা গ্রহণ করা চলবে না আলাহাল্ল ওই মানববন্ডলি আমি কি এই কথাগুলি তোমাদের কাছে পৌঁছে দিলাম খেয়াল করেন ইমাম দারিমি সোনা উদ্দারিমির মধ্যে যেষট্টি মধ্যে হাদিস এই মারুন্ন আবুল্লাজের এই মূল্যবান বাণীটা বক্তব্যটা উল্লেখ করেছে ইমাম আউজাই রহমাতুল্লাহ আলাই বলেন উমার উব্দুল খাত্তা উমার উবুল আব্দুল আজিজ এই কথাগুলি শুধু বললেন না ভাষণ দিয়ে দিলেন আর ছেড়ে দিলেন না বরং এটাকে লিখে রীতিমতো সরকারিভাবে এটাকে প্রচারও করলেন এবং এটাই প্রমাণ করলেন যে আল্লাহ আল্লাহ রসুলের কথার সামনে কোনো ব্যক্তির কোন কথার মূল্য নেই যার কথা আল্লাহ আল্লাহ রসুলির কথার সঙ্গে মিলে যাবে গ্রহণযোগ্য যার কথা আল্লাহ ইসলাম শুধু এবাদত সংক্রান্ত বিষয় নিয়ে কতিপয় মাসলাম আসাই না ইসলাম উ যুগ ওসল তাহারাতে এসে আমাদের আজকাল চর্চা কি যুগ তাহারাত এ সমস্ত ব্যক্তিগত জীবনের কিছু মাসলা মাসাইলনি কোন আলিমকে জিজ্ঞেস করা হয় যে মেডিকেল সায়েন্স সম্পর্কে কিছু বলেন তো হয়তো বলবেন যে আমার জানা নেই কিন্তু মেডিকেল সায়েন্স সম্পর্কে বহু কথা কোরআন হাজিও আছে আর ওলামায় সালাফরাও এটার উপরে বিভিন্ন বই লিখেছেন আল্লাহ তাইম রাহমাতুল্লাহ আতিব্না আল্লাহ নবীর ডাক্তারি এমন এমন কথা লিখেছেন যে এখনো ডাক্তাররা ওই পর্যন্ত পৌঁছতে পারেননি আজীব আজীব কথার মধ্যে ওটা পড়ে বোঝারও আবার লাগবে কেন আরবি ভাষার যোগ্যতা হতে হবে যে পড়ে বুঝতে পারবেন তাহলে তিনি সরকারিভাবে এটাকে জারি করলেন এবং উনি বললেন যে আমি তোমাদের ফাইসলা চাই না বরং কোরআন হাদিস থেকেই তোমাদের সবকিছু তাহলে একটা রাষ্ট্র চালাতে গেলে এখানে ব্যক্তিগত জীবন আসবে সামাজিক জীবন আসবে রাষ্ট্রীয় জীবন আসবে অর্থনীতি আসবে সমাজনীতি আসবে ডাক্তার নীতি আসবে এটা সব কিছু আসবে সব কিছু আসবে তালে কোরআন ও হাদিস এটা শুধুমাত্র উজুগল তাহার না বরং জীবনের সব দিক ও এগ্রিকালচার সম্পর্কে এই সৌরবিজ্ঞান সম্পর্কে পাঁচশো আয়াত রয়েছে সৌরবিজ্ঞানের আগে মুসলমানরাই এই পুঞ্জিকা তৈরি করা এ এখান থেকে চুরি করে এখন ওরা বলছে আমরা গণিত শাস্ত্র দেখেন জ্যামিতি শাস্ত্র দেখেন সব মধ্যে দার্শনিক মুসলমানরা ছিলেন ইবনু রোস ইবনু সিনা। আর আর কথা সবকিছুর মধ্যে তাহলে আমরা বুঝতে পারলাম ইসলাম শুধু এবাদতের কিছু আলোচনা আছে দুই কোন বিদ্যান বা কোন আইন রচয়িতা এমনকি কোন রাষ্ট্রপতিও যদি কোরআন ও সন্ন্য প্রতিকূলে বিপরীত কোন কথা বলেন ফতোয়া দেন তাহলে বুঝতে হবে যে তার আইন রচনার নতুন করে কোন অধিকার নেই কোন বিদ্বান কোন রাষ্ট্রপতি কোনো হাকিব কোন উকিল কোন ব্যারিস্টার হ্যাঁ কোরআন হাদিসের প্রতিকূলে মানে বিপরীত কিছু রচনা করবেন ইয়ের জন্যে এই রচনার কোন অধিকার কাউরই নেই এটা আমাদের কাছে স্পষ্ট তিন নম্বর রাষ্ট্র কোন রাষ্ট্র বা কোন রাষ্ট্র নায়ক কোরআন আইনকে বলবৎকারী মাত্র নতুন করে প্রণয়ন করা বা প্রবর্তন করার কোন তার অধিকার নেই কোরআন হাদিস যা আছে এটাকে শুধু বলবৎ করার তার দায়িত্ব নতুন করে প্রণয়ন করা বা প্রবর্তন করা কিছু অধিকার কোন রাষ্ট্রের বা কোন রাষ্ট্রপতির চার নম্বর যে ব্যাপারে কোরআন শূন্য নেই যে ব্যাপারে কোরআন শুননা স্পষ্ট কিছু নেই এমন একটা সমস্যা ঠিক আছে সে ব্যাপারে আমাদের করণীয় কি হবে সাহবা একরাম রাজি আল্লাহ তালা কোন ইজমা আছে কিনা साहबा एक, साहबा एक कुनु एको, कुनु था था थे सहबायक सहबाक नाम एकको कथा आना से ग्रहणजोग्य तक इमाम गणित विद्वान गणित मुस्तााहिद गणित तक तुरान हादी के गुनेद, गुनेद, गुनेद, सामने रेखे निजे इच्छा मत ना कुरान हादी के गवेषणा ओ विषय एक रेजाले पहुँचवें तब एक मन रखते हुए रिजाल्ट माना जाते বাধ্য হতো না মানে একজন মুস্তাহাজের ফতো আর ওটা কি ফরজ অজীবাদের জন্য কেউ মানলে তার জন্য আছে হ্যাঁ আমি অনেকটা মানলাম এটা এটা মানা যায় পাঁচ নম্বর কোরআন সুন্নার পরিপন্থী কোন বিদ্যান বা শাসক কর্তৃক কোন যদি আদেশ এসে যায় বা আইন প্রণয়ন হয় হ্যাঁ যেটা একটু বলাই হয়ে গেছে অবশ্যই কোন যদি বিদ্যানের কোন ফতোয়া হয়ে যায় কোনো ইস্তাহাদ হয়ে যায় কোনো রায় হয়ে যায় তাহলে বা কোনো আদেশ হয়ে যায় তাহলে এটা মানার জন্য কেউ বাধ্য না মানার জন্য। বাধ্য না দায় হতে পারে সেটা যদি কেউ মানতে চায় সেটা দায় হতে পারে এরপরে আমরা ইমাম মোহাম্মদ ইমাম আবহানী ফুল্লাহ আলাই এবং সমস্যার সমাধানের যে নীতিমালা এ ব্যাপারে বহু বিদ্যানগুন ইমাম আবহানী ফর রহমাতুল্লাহ আলাই থেকে বহু কথাই উল্লেখ করেছেন তার থেকে আমরা কিছু আজকে উল্লেখ করি এবং ঈশাআ আল্লাহ পরবর্তী সপ্তাহে আরও কিছু উল্লেখ করবো এক নম্বরে হাফেজ না আব্দুল বার সহিদে তিনিানিফ রহমতুল্লাহ বলেন যা আল্লাহর নবী থেকে এসেছে তা মাথা পেতে আমরা গ্রহণ করিনি আলাল আইন ওর রাস মানে যেটাকে বলে আপদমস্তকে মেনে নেওয়া আর কি মানে চোখ বন্ধ করে এবং রাজি আল্লাহ থেকে যেটার ফাতোয়া এসেছে যে বিষয়ে কোন সিদ্ধান্ত এসেছে তাদের মধ্যে নির্বাচন করে যেটা পছন্দ আমি গ্রহণ করি তবে তাদের কথার বাইরে যাই না চাহবাদের কথা আছে রামজি এর এরপরও আমি নিজের কথা বা বলবো তা না যদি কোনো কথা পেয়ে যায়। বিবেচনা করে দেখব যেটা আমার কাছে উপযুক্ত মনে হয়েছে সেটা আমি গ্রহণ করব কিন্তু তাদের কথার বাইরে আমি কখনোই যাব না অমা যা আনা আনিতাবি জালি জাল আর যে তাবিদিক থেকে আসে মানে তাবিদের যারা ছাত্র তো তারাও মানুষ আমরাও মানুষ তখন তাদের মানতে বাধ্য না তারাও গবেষণা করে বলেন আমিও গবেষণা করে তারা যেরকম গবেষণা করেন আমি এরকম গবেষণা করি তারাও মানুষ আমিও মানুষ এইভাবে আল্লামা হাফিজুবিন আব্দুল্বাল আল ইন্তকা একশো চুয়াল্লিশ পৃষ্ঠের মধ্যে ইমাভানিফর আহমদার কথাটা উল্লেখ করেছিলেন কি বুঝতে পারলাম যে রাসুজাল্লাম থেকে যদি পাওয়া যায় তাহলে বাইরে আর কিছু চলবে না সাহাবাদ পাওয়া যায় তাহলে বাইরে আর চলবে না আর যখন ইস্তেহাদের মাসালা আসবে তখন তারা যদি ইস্তেহাদ করে আমি ইস্তেহাদ করি ইমামি মধ্যে ইবনুল মুবারক আবদুল্লাহ মুবারকের অনুরূপ কথা উনি করেছেন আব্দুল্লাহ মুবারক এই ধরনের কথা ইমাম আভানী ফাইজি শুধু এই কথা বলেছেন তা না আবদুল্লাহ মুবারক তিনি একজন বড় মহাদেশ তিনি এই ধরনের কথা বর্ণনা করেছেন আব্দুল্লা আবদুল হাই লাখ নবী হানাতি রাহিমুল্লাহ তিনিও জফরুল আমানির মধ্যেও আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসমাইল ইয়মানী আল এরশাদ কেতাবের মধ্যে এই ধরনের উল্লেখ করেছেন দুই নম্বরে হাজার আস কালানী তাঁর প্রসিদ্ধ কিতাব তাহাদিব তাহাদিবের দশম খন্ডের চারশো বলেন ইয়াহি অব নজোরাইস বা জারিসের উদ্ধৃতি দিয়ে উনি বলেন যে আমি একদিন ইমা আফানিফমাদ সুফিয়ান সাউরির মাজলিসে বসেছিলাম ভালো করে শুনে এখে জারিস বলেন যে আমি সুফিয়ান সাউরির মাজলিসে বসেছিলাম ইমা সব সময় কিন্তু সব সবসময় একই যুগের যারা একে অপরের বিরুদ্ধে কিছু গলা বলির অভ্যাস আছে হাম আসার যারা ইমা আফবানি ফার আহমাতুল্লা সম্পর্কে অনেকেই কটক্ক করেছিলেন সেই যুগের কটককারীদের মধ্যে একজন ছিলেন সুফিয়ান সাউরি রাহিমাহবু তার সম্পর্কে তার মন্তব্য ছিল তো জারিস বলেন যে আমি বসেছিলাম এমন অবস্থায় একজন মানুষ আসলেন আসার পর জিজ্ঞেস করলেন যে সুফিয়ান সাউরি আবু হানিফা রহমাতুল্লাহ সম্পর্কে আপনি কি মন্তব্য করেন কেন তার দোস্তুটি ধরেন কি ব্যাপার তো বলতে চাচ্ছেন বলেন শুনেন আমার একটা কথা শুনুন ইমামানী রহমতুল্লা আলের কাছ থেকে আমি শুনেছি যে প্রথমে আমার জন্য হলো হল কিতাবল কোন বিষয়ের সমাধানের জন্য আমার নীতি হল কি প্রথম কোরআন পেয়ে গেলে আলহামদুল্লাহ তার না হয় এরপরে কি শূন্য থেকে আদেশ থেকে পেয়ে যাই তাও যদি না হয় এরপরে সাহাবাইক রাম রাজি আল্লাহতাল আনহর কোন মন্তব্য বা কোনো মত বা তাদের কোনো সিদ্ধান্ত আমি গ্রহণ করি সবাই মধ্যে এক একজন তাদের মধ্যেও মত ছিল এক বিষয় নিয়ে যেটা আমার পছন্দ সেটা আমি গ্রহণ করি এরপরে যদি ইব্রাহিম নাহির কথা চলে শির কথা চলে আসে মহম্মদ বিন সিরিনের কথা চলে আসে অথবা আতাউন আবির আবান কথা চলে আসে তখন তাদের কথা আমি গ্রহণ করি না তখন তারাও মুস্তাহেদ আমি একজন তারাও ইস্তেহার করেন আনুন এরপরে এর মানে তাহলে আর কোরআন হাদিস নাই সাহাবাইক্রাম তখনই তাদের কোন মত প্রকাশ করেছেন যখন কোরআন হাসি স্পষ্ট কিছু নাই নাকি মনে করেন এবং নিঃসন্দেহে কোরআন হাদিস সবার চেয়ে বুঝেন কারা বেশি তাহব তারা সুস্বাস্থ্য তারা ওই ভাষাভাষীর মানুষ আল্লাহ রব্বুল আরামিন এই দিনকে সঠিকভাবে বুঝার জন্য তাদেরকে চয়েস করেছেন তার নবীর বানিয়েছেন আল্লাহ তাদের উপর আল্লাহ সন্তুষ্টি হয়েছেন তারাও আল্লাহর উপর সন্তুষ্টি কাজে ওই মানুষগুলিকে স্বর্ণের মানুষগুলিকে আল্লাহ আল্লাহর নবীর জন্য ওই যুগে না করে তো অন্য যুগে পাঠাতে পারতেন তাহলে ওই লোকগুলিকে আল্লাহ রব আরামিন তার নবীর সাহায্যে লাভ করে এবং আল্লাহ নবীর তার বিয়েতে তারা মানুষ হয়েছে আল্লাহ নবীর সঙ্গে সুখে দুঃখে কষ্টে ভালো মন্দে মক্কায় মদিনায় বাড়িতে সফরে মসজিদে যুদ্ধে প্রতিটি মুহূর্তে আল্লাহ নবীর স্বয়ং তার বিয়েতে তারা লালিত পালিত হয়েছেন আমাদের চেয়ে থেকে আর কেউ বেশি বুঝনে বুঝনেওয়ালা হতে পারে কখনই না এই জন্য আমি গত সপ্তাহে মনে বলছিলাম যে আবু ছিলেন না আর পরবর্তী অনেকে ফাঁকি হয়ে গেলেন এটা অন্যায় কথা এটা কখনই হতে পারে না কোন হতে পারে না একজন সাহাবি সম্পর্কে কথা বলা আমি মনে করি বেআই কিছু না নিঃসন্দেহে তিন নম্বরে আল্লা আব্দুল হাব সাহরানি তিনি আবহান রহমতুল্লাহ আলহের কথা উল্লেখ করেন এর আই তুমা ইমাভানিফ রহমতুল্লাহ বলেন যখন যদি তোমরা আমার কোন কথা কোরআন ও সুন্নার স্পষ্ট বিপরীত পেয়ে যাও তা আমালু লিখিত তাহলে তোমরা কোরআন এবং শূন্যতির আমল করিও আমার কথা কোরআন হারিসের যদি বিপরীত পাও তাহলে কোরআন হারিস তোমরা মানি চিন্তা করেন একজন ইমাম এই কথার বাইরে কোন কথা বলতে পারেন এবং এই কথা বলা প্রমাণ করে যে তাঁরা যা বলতেন তার মধ্যে সন্দেহ থাকবে আর এটাই স্বাভাবিক কোরআন হাইসের মধ্যে সন্দেহ নেই যে কোনো মানুষের কথার মধ্যে সন্দেহ হতে পারে আমার কথাটাই যে ইস্তেহার করলাম ঠিক হলো না ইমাম স্বয়ং নিজেই কনফার্ম না যে এটাই এটাই তা আমি কিভাবে বলি যে না ওইটাই ওইটাই কি করেন নিঃসন্দেহ একজন ইমাম আল্লাহর ভয় ভীতি নিঃসন্দেহে চারজন ইমামের মধ্যে তাকুয়া পরেজগারির দিক থেকে ইবাদতারের দিক থেকে সর্বশ্রেষ্ঠ পরিষ্কার বিভিন্ন দায়িত্ব পালন করে দিনকে বিক্রি করা এই যে কঠিন তার সিদ্ধান্ত এবং চিফ জাস্টিসের দায়িত্বকে তিনি লাথি ওই তাকে জেলখানায় ওই বিষ খাইয়ে হত্যা করা হয়েছে খ্রহণ করেনি এই তেমন একজন ইমাম তখনই এভাবে মনে তার পরবর্তী উত্তর শরীদেরকে এমন করে রেখে যাবেন না যে যাই বলেছি তাই গ্রহণ করো এখানে স্পষ্ট হয় যে তোমরা কোরআন হাজি আরও বলছেন আমার যে বিপরীত কথাটা কোরআন সন্ন্যান এটা শুধু বাদ দিও না বরং কথাটাকে দরারের মধ্যে ছুড়ে মারিও মানে কত বড় শক্ত করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আল্লামা শাহরানী মিজানুল কুবরার প্রথম খন্ডের সাতান্ন রহমাতুল্লা কথাটা আমাদের ভারত মহাদেশের বা হানাফি মাঝাবের আল ফতোয়া শামিয়া প্রসিদ্ধ শামি ফতোয়া সামিয়া ফতোয়া যদি বলে তাহলে হানাফি মাঝাবের কাছে মানে এটা খুব গ্রহণযোগ্য ফতোয়ার একটা কিতাব এখানে উল্লেখ করা হয়েছে এদাস হাদিস ওয়া মাঝাবি ইমাম আবহানী ফুল্লাহ আলাই বলেছেন যখন তোমরা সহি কোনো হাদিস পেয়ে যাবে ওইটাই আমার মাঝাব ওইটাই আমার মত ওইটাই আমার পথ মাঝহ শব্দের অর্থ হলো কি পথ অনুসরণীয় পথ মাঝহ মানে পথ যে পদ মানুষ চলে তাহলে যখনই তোমরা কোন সহি হাদিস পেয়ে যাবে ওইটাই আমার মাঝহ মনে করে নেবে আর আমি এই জন্য কিন্তু এখানে একটা কথা বলে থাকি যে বোখারি শরীফ ইমাম আবহানী ফার আহমতুল্লাহ আলাই কিতাব এই শহিদ জয়ীফের কথাটা উনি তো শুরু করে গেছেন ওটাই ধরে না ইমাম বোখারি বললো যে ছয় লক্ষ থেকে সহিটা নিয়া আসিবুল্লাহ বাদ দি তাহলে সবচেয়ে বেশি সহি শুদ্ধ কিতাব কি বোখারি শরীফ তাহলে বোখার শরীফের যতগুলি হাদিস আছে সবগুলি ইমাম আবহানিফার মাঝহ কিনা মুসলিম শরীফের যতগুলি হাদিস রয়েছে সবগুলি সহি হাদিস কিনা এই হাদিসগুলি আবহানিফার মাঝাব কিনা কারণ বলছেন সহি হাদিস আমার যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসে যতগুলি সহি হাদিস রয়েছে সমস্তগুলি ইমা আবানি কর্মা যাব কিনা নিঃসন্দেহ তাহলে আমি যদি বোখারি শরীফের একটা হাদিস আমল করি আর কেউ যদি বলে তুমি মা হানা হামবালি হয়ে গেছো না আমি বলবো না আমি সত্যিকারে হানা পেয়ে গেছি ইমা আবহানিফা বলেছেন সহি হারিসে আমার মত আর একটা চিন্তা করে একজন ইমাম কি কখনই এ কথা বলতে পারে যে আমারটাই মাননি হারিস সহি পাওয়ার না পাও কখনই না কারণ ইমা আব্বানীফা রহমাতুল্লাহ আল এর যুগেও তখন হারিসের চর্চা যেভাবে শুরু হয়েছিল যথেষ্ট ছিল না প্রথমত তিনি ইরাকে ইরাকে হারিসের চর্চা কম ছিল হালিসের চর্চা হতো হেজাজ মক্কামুদিনাতে দ্বিতীয়ত তখনও কোন কিতাব লিখা হয় নাই আজকে আপনি একটা সিঁড়ি খুললে পনেরো হাজার পনেরো আপনার পনেরোশো কিতাব একসঙ্গে কান কোথায় হালিসটা আছে কোন কি হবে সব পান তিনি আবহানী রহমতুল্লাহ আর কাছে তখন কি বখারি সহিফ লেখা মুসলিম শরীফ লেখা হয়েছিল আব্বুদ নাসিনা হালিস রচনার স্বর্ণযোগ হচ্ছে তৃতীয় শতাব্দী হিজুরত হিজরি তৃতীয় শতাব্দী যেটা আহমদুল হাম্বার বখারি মামসায় আপনার মুসলিম আবুদাউদ নাসমিজরবর্তীদের এই যুগটা হল স্বর্ণযুগ হাদিসের জন্য তখন হাদিস এক একজন হাদিস একটা গ্রহণ করার জন্য কত কিছু আপনাদের আগে মনে হয় বলছিলাম তার কথাটা জন্য মনে নেই সেই যুগের দশ লক্ষ দ্বিহাম খরচ করে হাদিস শিক্ষা গ্রহণ করেছিলেন সেই যুগের দশ লক্ষ চাঁদির দেরহাম এখন তত টাকা হবে আমরা তো এক টাকা খরচ করে একটা বোখারি শরীফ কিনতে আমরা এই বাইরে থেকে বিদেশ থেকে তখন ওটা নিয়ে যায়। তখন তো আমি টাকা নিয়ে যাই না যে গিয়ে আগে ফাউন্ডেশন থেকে বোখারি শরীফটা কিনে তার ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন যার ঘরে আমার এই সোনানু তিরমিজি বা জামি তিরমিজি থাকবে তার ঘরে যেন মোহাম্মদ রসুল্লাহ উপস্থিত রয়েছে रीफ आज बोझ सुन्नते नई बेतनेबी करीम तक छाड़ा नाम कबीर दी पढ़े मान इम হাসিয়াত আবেদিন তার কিতাব রয়েছে এবং বিশ্বস্ত কিতাব তিনি এই বর্ণনাটা বলতেছেন যে এই বর্ণনাটা বিশুদ্ধভাবে প্রমাণিত যে হ্যাঁ আবানিক আহমতুল এই কথা বলেছেন যার সাহায্যি ওটা আমার মত ওইটাই আমার ফত ওইটাই আমার মাসালা ওটাই আমার পথ ওটাই আমার মাধব রাব্দুল মুখতার মুখতার প্রথম খন্ড চারশো বাষট্টি আল্লাহ আবেদিন করেছেন এভাবে আল্লামা মুহদ হায়াত সিন্দি তোহ সিন্দি তোহফাতুল আনামের মধ্যে শেখ শাহ আলী মহাদুলজিদের মধ্যে রাউজাতুল ওলামা উদ্ধৃতি দিয়ে বলেন ইমা আবহানী পর রহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হয়েছে আবাহানী পর রাহুল্লাহ ইকুল প্রশ্নটা কে করেছিলেন নিঃসন্দেহ তার ছাত্ররা তার ছাত্ররা বেশি জানতেন না আমরা বেশি জানি প্রথমত তিনি নিজেকে নিজে বেশি জানতেন এই জন্য বলছেন সৈহাদ শহর দ্বিতীয়ত তার ছাত্ররাই ভালো জানেন যে তার ইমাম ইমামকে জিজ্ঞেস করছে যে আপনার কথা যদি রাসুলের কথার বিপরীত হয় কি করবো আমরা শুনলে বুঝবো আবহানি পারুব ইসুকু আবু ইস্যুর নাম একুব না আবু একুব তুমি ধ্বংস যাই বলি তাই লেখো তুমি আজকে একটা ফত্তা দি কালকে চেঞ্জ করি পরশু দিয়ে মুসিবত হয়ে যাবে একটা আরো চিন্তা করে ওখানেই বদ্ধ হয়ে যায় না আবার চিন্তা করতে থাকে ফত্যা দিলাম না হত্যা দেওয়ার আমার চিন্তা করে ঠিক কি ওই আয়াতের সঙ্গে মিল হয়েছে ওই হারিসের সঙ্গে মিল হয়েছে রায় ঠিক হয়েছে কিয়াস মাকিস তার ইয়াসের জন্য শর্ত আছে না ঠিক মতো আমার কথা যদি রাসুলের কথার বিপরীত হয় রাসুলের খবর বা সুন্নত পেলে আমার কথা ছেড়ে দাও ফাঁকি আবার তাকে জিজ্ঞাসা করা হল ইরা কানা কাউলসাহাবা যদি আপনার কথা সাহাবাদের কথার বিপরীত হয় বললেন বিপরীত হয় তবু আমার কথা তোমরা ছেড়ে দিবে একচেয়ে সুন্দর কথা আর কি হতে পারে একজন ইমামের নীতি কি সমস্যার সমাধানের নীতিমালা আমরা স্পষ্ট বুঝতে পারি কোরআন শুন আলবাজিয়া মধ্যে লেখেন ইমাম আবহানি ফার রহমাদ মানে জীবনী সম্পর্কিতা আছে মানাকিব আবি হানিফ মানাকিবুল ইমাম আবি হানিফা সেখানে এই ইবনো সাহাবুদ্দিন ইমাম হাসানের উদ্ধী নকলের কোন মত প্রকাশ করার কোন অধিকার নেই তাহরি কোন মত প্রকাশ করার অধিকার নেই আল্লাহর কিতাবে সেই ব্যাপারে আছে অথবা ইজমাই রয়েছে এরপরে এর বিপরীত কোন রায় পেশ করবে এটা কারের জন্য কি না বৈধ না জায়জ না কথার মধ্যে যেটা কোরআন সুন্নার সঙ্গে বেশি মিল রয়েছে যেটা আকরাত নৈকট মানে নিকটতম কথা ওই কথাটাই আমরা গ্রহণ করি আর এটাও যদি না পাই তখন আমরা এখন যদি এখন যদি আমরা উল্টা দিক থেকে ধরি প্রথম কে রায় সাধারণ মানুষ রাই কে আসতে যারে রায় আছে রায়ও জানে না কি কেয়াস কি জানে না যারা এই কথাগুলি বলে যদি জিজ্ঞেস করা হয় যে কেয়াসের জন্য শর্ত কি কাকে বলে যেটা কিয়াস করলেন তাকে কি বলে যার উপরে করলেন তাকে বলে তার কি শর্ত রায় কাকে বলে ইজমা ইজমা ইজমা কয়টা জিনিসের হয়েছে এখন কি ইজমা হওয়া সম্ভব কিনা সাহাবা ইকলাম যে আল্লাহ পরে কোন ইজমা হয়েছে কি কি বলতে সীমাবাহানি করা আমাদের ইজমা উম্মা উম্মাতে ইজমা বলতে সাহাবা ইকলাম তো ইজমা এরপরে সাহাবাদের মতন একটু হয়ে গেছে পরে ইসমার কোন অবকাশ নেই এরপরে ইস্তেহান কারণ সবাই এক জায়গায় হয়ে একটা মত রাষ্ট্রীয়ভাবে ইসমা হবে রাষ্ট্রীয় ভাবে ওলামাদেরকে ডেকে বসাই সম্ভব এখন বলেন নাকি আমারিরা বসলে সাফিরা বসবে না সাফিরা বসলে মালিকরা বসবে না মালিকরা বসলে হারাফিরা বসবে না একজন আজকটা মানবে না কে কাকে ডাক দিবে এই বর্তমানে যদি কেউ ডাকে কেউ শুনবে কার কথা সেই যুগেই হয় নাই রাজনৈতিক অস্থিরতা বিভিন্নভাবে বিভিন্ন স্বার্থশীরা বিভিন্নভাবেই হয়েছে কাজেই আমরা এখানে বুঝতে পারলাম যে মানাকে প্রথম খণ্ড একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠা মহিউদ্দিন নিবন আরবি একজন হলো ইবনী একজন ছিলেন এবং তার আকিরা অত্যন্ত আপত্তিকর কোরআন সুন্না বিরোধী এবং ইবনা আরবি এক পর্যায়ে বলছে মানে আল্লাহ আর মানে আল্লাহ সব কিছুর মধ্যে মানে আল্লাহ মানে রাসুর অবর্তার সবাই অবতার সবকিছুর মধ্যে আল্লাহ ঢুকে বলছে হলিয়া যেটা মানে আল্লাহ সবকিছুর সর্বত্র বিরুজমান এদের থেকে এই জিনিসটা ছড়াইছে রোমানসুর হাল্লাদকে তো হত্যা করা হয়েছে ইবুনা আরাবি মাহ ইবনা আরবি যদিও তিনি সুফি এবং তার আকিদা কোরআন সুন্না বিরুদী এবং শির্ক এবং কুফুলি আকিদা ছিল এক পর্যায়ে বলছে আমি জানি না কে আল্লাহ আর কে বান্দা। বান্ধা হাই যদি আমি জানতাম যে কে আল্লাহর কে বান্ধা তবে এই কথাগুলি আমার দেশের আমি খুব আশ্চর্য হলাম আমার দেশের অত্যন্ত প্রসিদ্ধ একজন পীর সাহেব তাঁর কিতাবের মধ্যে লেগেছেন আশেখ মাসুক বই আশেখ দেখাতে গেছে। মনে রাখবেন যে আশেখ মাসুক কথাটাই আল্লাহ আল্লাহ আসুরের ব্যাপারে ব্যবহার করা কি চরম বেআই ইস শব্দটা যৌন চাহিদার দুর্বলতা নিয়ে কাউরি ব্যাপারে দুর্বলতা প্রকাশ নাম হলো কি ইস্ক যদি বলে যে মাসুদের মাসুদ আপুসের মধ্যে যৌন তা আল্লাহ এবং রাসুলকে কি আমরা ভালোবাসি এর মধ্যে কোন যৌন আছে দুর্বলতা নিয়ে নামিল্লাহ এই জন্য আশেখ রাসুল কোথায় খোঁজ করে পাবে যে ইমাম রহমতুল্লাহ আইসিক মাসুকের কথা কথা উল্লেখ করেছে কোন শব্দ বের হয়েছে আশিক মাসুক সুফি পরিচিত সুফি কারণ সুফিবাদের ইতিহাস কিন্তু খুব বিরাট ইতিহাস প্রথমত শুরু হয় জহুর মানে দুনিয়া এতটা না আখের আটটায় বেশি অগ্রাধিকার এটা ইসলামী নাই সুফি কথাটাও কোনো করে পাবেন না কোন সুন্নাতে খোঁজ করে পাবেন না কোন আদেশে পাবেন না কোন সুফি শব্দটা কোথাও খোঁজ করে পাবেন না তো আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলিকে আমাদের জন্য যথেষ্ট না কোরআনা কি কোনো অপরিপূর্ণ হয়ে গেছে যেখানে নতুন করে শব্দ ঢুকাতে হবে মহাব্বর কথা আল্লাহ ব্যবহার করেছে আপনাদেরকে না করছি সুফিবাদের ইতিহাস যদি না জানেন তাহলে আপনার কাছে স্পষ্ট সঠিক ইসলামের মুখ ইসলাম আপনার চোখে ধরা পড়বে না কারণ আমাদের এমন এক অবস্থা সুফিবাদের বেড়া আমি শুরু করে গিয়ে অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম সুফিবাদের বেড়া দারি ইসলামকে এমন অবস্থা করছে এটা এই মুহূর্তে হয়তো অনেককে আমাদের ভালো লাগবে না কিন্তু যদি আপনি ইতিহাস শুনতে থাকেন যে কেমনি কিভাবে এর ধারাবাহিক ইতিহাস এবং ইসলামকে অরিজিনাল ইসলামকে কবর দিয়েছে এই সুফিবাদ রাসুলের মোহাম্বত দেখিয়ে কবরপন্থীরা পূজারীরা বিভিন্ন এই সমস্ত ইয়ে নিয়ে আকিদাকে নষ্ট করে ফেলছে সত্যিকারে কোরআন হালিসের আকিদা ইমা হানিফ রহমতুল্লাহ আকিদা যদি পড়েন আর এই যদি আকিদা পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোথায় না ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাই আকিদা তাহাবিয়া ভূমিকায় লিখছেন যে এটা এই আকিদা গুলি বা এই বিশ্বাস গুলি আবু হানিফা আবুফ আবু মোহাম্মদের আকিদা আাবিয়া ইবন আবিল ইজ ইমাম তাহাবিও হানাফি মাঝাবের মানুষ ইমন আবিল ইজ তিনি ব্যাখ্যাকার মানে ভাষ্যকারী এই উনিও হানাফি মাঝাবের মানুষ এই বইটা পড়ে দেখেন দেখি এর আকিদার আমাদের দেশের সমস্ত আরেম ওলামা এবং প্রচলিত যে আকিদা কোন মিল আছে নাকি আমি তো মনে করি হানাফি মাঝেম যদি কেউ দাবি করে তো প্রথম ফরজ এই বইটা পড়ে ফরজ আই মনে বলি কারণ আকিদা এই জন্যই মাবানি পর রহমতুল্লাহ আলাই হাদিসের ব্যাপারে কোনো বই লেখেন নাই তা শিরে কোনো বই লেখেন নাই কোনো রাজনীতির অর্থনীতি বা বই লেখেন না লিখেছেন আকিদানি আল ফেখুল আকবর আমিফুর রহমাতুল্লাহ একটি মাত্র কিতাব ছোট্ট ছোট একটা কিতাব ছোট্ট একটা কিতাব এরকম ভুলিয়াম চেয়ে একটু বসে একশো পৃষ্ঠার হবে হয়তো একশো দেড়শো পৃষ্ঠার আল ফেকুল আকবর আকিরা সংক্রান্ত আকিরা বিষয় কারণ সবচেয়ে বড় ফেক কি আল্লাহকে জানা আল্লাহ চাইতে জানা আর কঠিন কোন জিনিস আছে কিভাবে আল্লাহ যে কে কি কেন এটা আল্লাহর রাসুল এবং আল্লাহ কিভাবে এর বর্ণনাটা দেশ থেকে বোঝা সবচেয়ে কঠিন সেই মহিয়ান গরিয়ান সেই মহান আল্লাহকে জানা এবং প্রত্যেকটা মানুষের জন্য তিনটা জিনিসকে জানা ফরজ আল্লাহকে জানা দিনকে জানা নবীকে জানা তিনটা জানা প্রত্যেকটি মানুষের উপর ফরজ নারী হোক পুরুষ হোক গরিব হোক ধনী হোক শিক্ষিত হোক ও হোক যদি বলেন মুসলমান তার আপনার জন্য জানা ফরজ আল্লাহকে প্রথম জানতেন আল্লাহকে ইমাম হানিফা রহমতুল্লাহ থেকে আকবরের মধ্যে বললেন জিজ্ঞাসিত হলেন যে আচ্ছা কেউ যদি বলে যে আল্লাহ আর সাজিমে নাই তো এই ব্যক্তির সম্পর্কে আপনার ফতোয়া প্রবীতি কুফুর করলো কুফুরি করলো কাফের হয়ে গেল আমার দেশের সুতরা আল্লাহ আর সে আজিমা আছেন এই কথাটা বলেই কুফুরি মনে করে আর আল্লাহ বলছেন আল্লাহ আল্লাশিম কোনটা ধরবেন ইবন আরবি মানসুর হাল্লাস মানসুর বিন হোসেন হাল্লাস রাবিয়া বাসারি যত আমাদের দেশের সুফিবাদের বই একেবারে ছায় গেছে সব কিন্তু ধরার জন্য আপনাকে আগাতে হবে কোনো মানুষ কিছু পড়তে হবে না আপনি আমার কাছে এত বড় আলেন আমি অস্বীকার করছি না তাদের বলত্ব আমি অস্বীকার করছি না তাদের জ্ঞান করি আমি বলছি না তারা পণ্ডিত না তারা আজক জানে না কিন্তু এই জানাটা যদি ওই মাধ্যমেই হয় তা আপনি কেমনি পাবেন আপনি যতই বড় পন্ডিত হন যদি আপনার জানার কর্তা উল্টা থেকে শুরু হয় তা আপনার ওই পন্ডিত তো হবে শোধাটা হওয়া সম্ভব না শ্রদ্ধা করে আমি বলছি আপনারা পড়ে দেখেন আপনার চকি স্পষ্ট হয়ে ধরা পড়বে এবং বাংলাদেশে আমি বলি সবসময় সবচেয়ে বড় সমস্যা আপনি বলে দিবেন একজন সুফি বলছে ওই জন্য ওই আমি বলছি না একজন সুফি বলছে কিন্তু আসলে অরিজিনাল সুফিদাও নেই আমি বলছি প্রচলিত সুফি যাকে বলে যারা সুফিদা সুফিদার দাবিদার আশেক রাসুল বিশ্বেশে মঞ্জিল মঞ্জিলেই সমস্ত ইসলাম জানা আমাদের জন্য বড় কঠিন ইবনা আরবি একজন সুফিবাদের মানুষ তাকে আমি ভালো বলছি না আল্লাহ তাকে ক্ষমা করে যদি ক্ষমা করার যোগ্য হন ঠিক তিনি তার আল ফুতুহাতুল মাকিয়ার মধ্যে যে সমস্ত কথা লিখেছে যে সমস্ত সের আসার কুফুরি ফুটুয়ের মধ্যে কোন সন্ধে নেই উনি কথা ফারণা করেছেন আমাদের উদ্দেশ্য সাবধান তোমরা দিনের ব্যাপারে নিজের মত প্রকাশ করাবে না তোমাদের জন্য জরুরি কি ফরোজ কি সুন্নতির অনুসরণ করা আহ্বানিকটা ইবনুল আরবি না ইবনুল আরবি মহাদেশ ইবনুল আর ইবন আরবি আকিরা ছিল আল্লাহ সব জায়গায় তো তাকে একবার জিজ্ঞেস করলো তার ছাত্ররা যে আপনি যেটা বলেন গন্ধ তো বললো কি আল্লাহ আসে হয় এর মধ্যেও আল্লাহ আসলে ঘটনাটা ছিল এই রাগ অনেক সময় আমি বলছি ঘটনাটা এই আকিদাটা আসার কারণ কি আরিম একজন বড়া আলেন ছিলেন লোক ছিলেন কিন্তু ব্যাপারটা ছিল প্রেম ঘটিত ওনার এক উস্তাদের এক মেয়েকে তিনি ভালোবেসে ফেলেছিলেন ভালোবাসলে তিনি তাকে প্রস্তাব প্রস্তাব দেন বিয়ের প্রস্তাব দিলে ওই মেয়ে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই মেয়ে ভালোবাসায় তিনি এক পর্যায়ে লিখতে শুরু করলেন তারজুমানুল আশওয়ক শেখ কবিতা ছন্দ আকারে লেখা শুরু করলো যে আমি তোমাকে ভালোবাসি ইত্যাদি ইত্যাদি নিয়ে কি একটা বই লিখলেন বইটার নাম হল তারজুমানুল আশোক ভালোবাসার অনুবাদ আমি তোমাকে ভালোবাসি অনুবাদ করলেই না অনুবাদ মানে ভালোবাসার বই প্রকাশ আমি তোমাকে যে কেমন ভালোবাসিটা দেখো এরপরও স্বাভাবিক একজন মেয়ের অধিকার আছে তাকে না ভালোবাসা তাকে না পছন্দ করা তাকে এতই ফেললো শেষ পর্যন্ত বলতে লাগলো যে আল্লাহ এই মেয়েটার অবতর হয়েছে আল্লাহ আল্লাহ আল্লাহ এই মেয়েটার শুরুর ধরে দু এসেছে এবং তাকে জপা শুরু করলো সুফিরা কি করে ওই পীর সাহেবের ছবি টানা গিয়ে জপতে থাকে তাকে শরণ করে তা মানতে হবে তোমার এখানে কোন প্রকার চুচারা চলবে না মানবো না মানবো না যা করবে তাই ফানাফি শেখ এটাই যদি হয় তো হক বাতলের পার্থক্য আর জ্ঞান থাকবে আর কোন পথ থাকবে এখানে যখন অতিক্রম করে দ্বিতীয় পর্যায়ে ফানাফের রসুল আল্লাহ রসুলের মহাব্বরটা পাগল হয়ে যাবে কেমন পাগল যেটা আমি হুজুরে শিখেছ না আল্লাহ রসুলের শিখার মহাব্বতটা পাবে পাবে না এরপরে ফানা পিল্লা আর ফানাপিল্লা মানে একাকার আল্লাহ আল্লাহ আল্লাহ আর নবী সব আল্লাহ নিজেকে প্রকাশ করতে চাইলেন তো কি করবে আল্লাহ আশেখ হয়ে গেলেন পাগল হয়ে গেলেন এরপরে তার মাসুক মোহাম্মদ কে সৃষ্টি করে দিলেন মহাম্মদ সৃষ্টি করলেন যদি হিসাব করেন খুব মানে সূক্ষ্মভাবে দেখবেন এই গ্রুপের লোকের সংখ্যার অভাব নাই আল মিজানুল কুবরা প্রথম খন্ড নবম পৃষ্ঠা আগের কথাটা যে তোমরা দিনের ব্যাপারে तुम्हारे मत प्रकाश करा रकाश करा थके तुम्हारा सवधान तुमरा सुन्नति देखते बात करुसरण करो जो सुन्नतर बे बाइरे चले गल से पदभस् हिमा ला के तोम दे हादीस पवार हादी ग्रहण करतना यह तहमत ताके जुगे देव ठीक हादिस पवार उन्नी हादि ग्रहण करतना रेस कर সম্ভব মানা কথা অল্লাহ এখনো আমি কেউ যদি বলে তো বলবো বেদিন বা ওর হিমা হানিফা সম্পর্কে হয়তো কোন তার অন্য কিছু ধারণায় তিনি কে তবে সেই যুগেই কারণ আপনাদের এর আগে কিন্তু আলোচনা হয়েছে আপনারা ভুলে গেলে হবে না হিমা ভানিফা রহমতুল্লাহ রায় আগে কোনো সমস্যার সমাধানের জন্য কোরআন সন্ধ্যা দিয়েই করতেন না পাওয়া গেলে তাও স্টপ সামনে আর বাড়তেন না ইমাভানিফা রহমাতুল্লাহ আলাই কোরআন হামিজকে গবেষণা করে রায় কিয় পপ্রথম তিনি উন্মোচন করেন খুলেন মানে এই পথটা তিনি বের করেন আর এই জন্য ইমাম সাহাফি রহমতুল্লাহ আলাই বলছেন ইমা ভানিফার পরে যত পৃথিবীতে মানুষ আছে সবাই থেকে ব্যাপারে ইমাভানিফার কাছে দিন আলোচনা আমাদের হয়েছে কিন্তু এবং তার আকিদার মাসাল তিনি শিয়াপন্থী তিনি মুরজিয়াপন্থী তিনি ইমান বাড়ে না কমে না এগুলির আলোচনা কিন্তু রাগ হয়ে গেছে এই কথাগুলি একটাও মান্য চলবে না বুঝের কম বেশ শব্দের কম ছিল কিন্তু অর্থ আসলেই এক যাই হোক ইমাবাহিনীপার আমার তোলার এই যে নতুন পথ যখন তিনি খুললেন না তখন একটা বিরাট ঝড় উঠেছিল এবং এটাও বাস্তবে ঘটেছিল যে অনেক কিছুই তার মাসালা মাসাইল অন্য ইমামদের কাছে হারিস পড়ছে ওনার কাছে হারিশ পড় উনি গবেষণা করে বলে দিয়েছেন বিপরীত স্বাভাবিক পরবর্তী একজন হারিস পেয়েছে উনি গবেষণা করে বলছে বিপরীত হবে না এর মানে উনি এটাকে গ্রহণ করতে পারেন তো বলে দিয়েছেন তো উল্টো আমার কথা যদি বিপরীত এর কথা আহ্বানিত রাখ মাত্র লালাই কখনোই তিনি হাদিসকে গ্রহণ প্রত্যাখ্যান করতেন না যদিও তার নামে মাঝাবীরা বা মাঝাবপন্থীরা তাদের ব্যাপারটা ভিন্ন কিন্তু তিনি কখনোই কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করতেন না আল্লাহ আবেদিন ইকদুল জওয়াহের এই কিতাবের মধ্যে রহমতুল্লাহ কথা উল্লেখ করেন আল হাদিস রহমতুল্লাহ বলেন আমার কাছে মানুষের মতের মানুষের রায় কেয়াসের থেকে মানুষের মতের থেকে আমার কাছে উত্তম একজন মানুষ একটা মত প্রকাশ করেছে আর আমি একটা জয়ী আমল করা শর্ত রয়েছে প্রথম শর্ত এই হাদিসটা যেন এই ব্যাপারটা যেন বিষয়টা জন্য কোন কোরআন হাদিসের সহি প্রমাণ থাকে মানে জয়ী ফালিসটা যেই ব্যাপার এসেছে আসিল এই জয়ীফ হাদিসটা যে বিষয় এসেছে এই বিষয়টার মূল জিনিসটা যেন কোরআন হাদিসে থাকে মূলটা আছে মনে করেন থাকা পুতে হয়েছে জিনিসটা জয়ী ফালিসারা প্রমাণিত হচ্ছে এক দুই নম্বরে তাহলে যদি মূল না তাকে তা হবে না অতি দুর্বল যেন না হয় এমন দুর্বল যেটা গ্রহণযোগ্য দুর্বল যেন না হয় তিন নম্বর শর্ত আল্লাহ হারাম এমন যেন না হয় যে ওই জয়ী একটা হালাল জিনিস করা হচ্ছে হারাম হচ্ছে না হারাল হারামের ব্যাপারে এক নম্বর আমাদের দেশে তো এই যে ওয়াজগুলি যে হয় সব জয়ী জাল হাদিসের বর্ণনা চলছে আক্রাতের বর্ণনা না আকিদারের যেটা বিষয় এই বিষয়ে যেন এই জয়ীফ হাদিসটা না হয় তিন চার নম্বরে এই বিষয়টা যেন কি ফজিলতের বিষয় হয় ফজিলতের বিষয় মানে কি হলো একটা আমল প্রমাণিত হয়েছে সৈহাদির দ্বারা বুঝার জন্য উদাহরণ মনে আসছে না মনে করেন ফজল দুই ডাকাত নামাজ সুন্নত নামাজ এটা সৈহাদির দ্বারা প্রমাণিত কিনা এখন মনে করেন একটা জয়ী ফাদিস দ্বারা প্রমাণিত হলো যে এই নামাজটা যে পড়বে তার জন্য অমুক উমুক উমুক ফায়দার কথা আসে মনে করেন ঠিক আছে এখন মনে করেন ফজর দুই রেখাত নামাজ কোন প্রমাণেই নাই কোথার কথা আর আপনি জয়ীফ হানিজ দিয়ে ফজিলত বর্ণনা করব করুন এখন দুই রেখা নামাজ না। রাসুল থাকতে হবে এই জন্য আপনি জয়ী ফানিজ দিয়ে কোন আমল সাবেত করবেন কোনো হারাল করবেন কোনো হারাম করবেন চলবে না প্রমাণ আছে জিনিসটার সহিদির দ্বারা ওই জিনিসটার ফজিল সহিদির দ্বারা নাই কি দ্বারা আসছে কিন্তু জয়ীফ আদিজি ওই আমলটার এই ফজিল কিন্তু এখন জয়ীফ দিয়েই সব চলতেছে যদি কেউ বর্ণনা করে তাহলে সে নিজের ঠিকানা জাহান্নায় বানাবে আল্লাহ নামখান ফালিয়া তো বাবা মা কাদ না যে আমাকে ইচ্ছা করে আমি নবীর কথা বলে তারাই দিবে যেটা রসুল্লাহ একটা উদ্দেশ্যে বর্ণনা করা যাবে যে ওই জনগণ এই যে হাদিসটা দেখছো না এই হাদিসটা জাল মনে করেন জাল্লী নাকি আল্লাহ নাকি বলেছেন যে যদি নবীকে সৃষ্টি করতো না করতাম তো দুনিয়া কিছু সৃষ্টি করতাম না ঠিক না। আমার দেশের কিছু কিছু বড় বড় প্রসিদ্ধ বক্তা এই হানিসটা আমি তাকে অস্বীকার করছি না তার এলিম তার অভিজ্ঞতা একটা এলিম যদি তার না থাকে তো এটা কি অমান্য করার ইচ্ছা আছে একজন লোক সবই জানে দুনিয়ার এটা একটা জাল হারিস তাকে বলতে হবে জনগণ এই হানিসটা জাল সাবধান এটা যদি মেনে নেন তাহলে আকিদা উল্টা হয়ে যাবে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ করার জন্য আর আমরা মানুষের মতামতের চাইতে হাদিস জাইফ হলেও সেটা আমার কাছে অতি উত্তম এবং এই দেখি আমরা মহন্ত যদি আমরা ফুকাহাদের কিতাবাদি যদি আমরা পড়ি দেখা যাবে সবসময় উল্লেখ করার চেষ্টা করেছে। এবং এটাই ইমাম আবু হানিপা রহমাতুল্লাহ আলাই এবং ইমাম আহ আহমদুল্লাহাম্ম আলাই আহমদুল হাম্মাল দশ লক্ষ ছিলেন। তারপরে উনি বলছে তার কাছে মানুষের মতামতের চাইতে জৈ ফারিজ তার কাছে উত্তম ছিল এই জন্যে ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলেন ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই হানাফি মহাব সম্পর্কে বলেন হানাফি মের অনুসারীরা সকলেই একমত জিমাবু হানিপা রহমতুল্লাহ আল্লার মত হলো এই জয়ীফ হাদিস মানুষ কিয়াস এবং মানুষের মতের চাইতে বা রায়ের চাইতে কি প্রাধান্য নেই এই দেখেন উদাহরণ যদি কে অর্ত হাসি হাসে উজু নষ্ট হয়ে যাবে এটা আনাথ নজর করত কিনা ঠিক কিনা হাদিসটা হাদিসটা রায় কি বলে যদি কেয়াস করেন চিন্তা করেন যদি হাসে জোরে আমি বাইরে হয়েছি কিনা আমি জানবো না রায় কেয়াস তো বলে যে না উজু টুটবে না কেয়াস বলে না উজু টুটবে আমি হাসছে আমি জানি না কি করে হলো কিন্তু যেহেতু জয়িফ হারিস আছে রাই কেস এর বিপরীত হলেও সেটা উঠত আমার কাছে উজু নষ্ট হবে খেয়াল করেন আমি বলতে চাচ্ছি উজু নষ্ট হবে না তিনি আনিসটা জয়ীফ তারপরে তিনি ওই ফতো হয়েছেন যদিও সেটা তার তিনি কিন্তু বিরাট গবেষক ছিলেন ইমামীপার আহমাদ তোলা সম্পর্কে কিন্তু আলোচনায় রাগ হয়ে গেছে আপনাদের ইমাম মালিক রহমদুল্লাহ আবহানা তোমার এই লোকটাকে চিনো বলেন না এটা ইরাকে আবহানি করা মাত্রায় ওই যে মসজিদ নবীর খুঁড়িটা দেখছো না যদি উনি চাই তোমাদের এই কাঠের ঘুড়িটাকে স্বর্ণের ঘড়ি তোমাদের সামনে প্রমাণ করিতে এমন মানুষ তিনি এত বড় অভিজ্ঞ মানুষ তিনি ওই কাছে গুলো আচরণ নাই তাহলে বন্ধুগণ প্রমাণ হল ঠিক এইভাবে সফর অবস্থায় যদি মনে করেন খেজুরের রস বা খেজুর ভিজে রেখে যু ন যেটাকে বলে এটা উজি করার সফল অবস্থায় কি করো তাইম করো ওটা পারি না যেহেতু আছে রায় কেস বলে নাবিজ দিয়ে চলবে না কিন্তু যেহেতু হাদিস জয়ীফ প্রমাণ করে জিমা ভানিক রহমতুল্লাহ আলাই রায়কিয়া শুরু করে জয়ীফ হাদিসকে প্রাধান্য দিতেন এর মধ্যে কোন সন্দেহ নেই এইভাবে দিনা কম যদি